উন্নয়ন সমস্যা ডিজিটাল অর্থনীতি সত্যি উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে যা প্রথাগত শিল্পগুলোকে ব্যাহত করেছে এবং ফর্চুন পাঁচশো কোম্পানিগুলোর ব্যবসায়িক ধরণে পরিবর্তন এনেছে ডিজিটাল অর্থনীতির অব্যাহত প্রবৃদ্ধি এটা খুবই সম্ভব যে ডিজিটাল অর্থনীতি যথেষ্ট পরিমাণে বিকশিত হয়েছে এবং ভবিষ্যতেও হতে থাকবে প্রযুক্তির অগ্রগতি ইন্টারনেটের ক্রমবর্ধমান ব্যবহার এবং স্মার্টফোনের ব্যাপক বিস্তার সম্ভবত এই প্রবৃদ্ধিকে আরও গতিশীল করেছে নতুন নতুন প্রযুক্তিগত উদ্ভাবনের আবির্ভাব ডিজিটাল অর্থনীতি ক্রমাগত বিকশিত হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে নতুন নতুন প্রযুক্তিগত উদ্ভাবন আবির্ভূত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্লকচেইন ভার্চুয়াল রিয়ালিটি এবং ইন্টারনেট অব থিংস এর মতো উদ্ভাবনগুলি বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে ডিজিটাল কোম্পানিগুলির ক্রমবর্ধমান আধিপত্য দুই হাজার সালেই বড বড় ডিজিটাল কোম্পানি যার মধ্যে প্রযুক্তি জায়েন্ট এবং স্টার্ট কোম্পানিগুলো রয়েছে ফরচুন পাঁচশো তালিকায় প্রভাবশালী ছিল সম্ভবত তাদের প্রভাব এবং বাজারের অংশীদারিত্ব আরও বৃদ্ধি পেয়েছে জিডিপিতে পরিবর্তিত অবদান ডিজিটাল অর্থনীতির ক্রমাগত সম্প্রসারণের ফলে বৈশ্বিক জিডিপিতে এর অবদান দুই সালে রিপোর্ট করা পনেরো দশমিক পাঁচ শতাংশের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে উন্নত অর্থনীতিগুলোতে জিডিপির একটি বৃহত্তর অংশ ডিজিটাল খাত থেকে আসতে পারে অন্যদিকে উন্নয়নশীল অর্থনীতিগুলো দ্রুত তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে ইন্টারনেট ব্যবস্থার বিবর্তন দ্রুত এবং আরও নির্ভরযোগ্য সংযোগ ব্যবস্থা ব্যাপক আকার ধারণ করার সাথে সাথে ইন্টারনেট ব্যবস্থারও ক্রমাগত বিবর্তন হচ্ছে উপরন্তু ফাইভ জি নেটওয়ার্কের উন্নয়ন এবং বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট অবকাঠামোর সম্প্রসারণ সম্ভবত মানুষের ইন্টারনেট ব্যবহার এবং প্রবেশাধিকারকে প্রভাবিত করেছে বিভিন্ন ক্ষেত্রের উপর প্রভাব ডিজিটাল অর্থনীতির প্রবৃদ্ধি বিভিন্ন ক্ষেত্রকে ভিন্নভাবে প্রভাবিত করেছে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ডিজিটাল প্রযুক্তি গ্রহণ করে খুচরা ব্যবসা বিনোদন অর্থায়ন স্বাস্থ্যসেবা এবং পরিবহনের মতো শিল্পগুলোতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে নিয়ন্ত্রক এবং গোপনীয়তা সংক্রান্ত উদ্বেগ ডিজিটাল অর্থনীতি সম্প্রসারিত হওয়ার সাথে সাথে নিয়ন্ত্রক এবং গোপনীয়তা সংক্রান্ত উদ্বেগগুলির প্রতি মনোযোগ বৃদ্ধি পেয়েছে ডেটা গোপনীয়তা সাইবার নিরাপত্তা এবং অ্যান্টিট্রাস্ট সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য সরকার এবং নীতি নির্ধারণ করা নতুন নিয়ম কানুন বাস্তবায়ন করতে পারেন আসুন আমরা এই বিষয়গুলো আরও আলোচনা করি এবং মন্তব্যের মাধ্যমে অবদান রাখি